সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কল্লাহু কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোস্টি পাথর বিএসটিভি বাংলা মানবতার সমাহান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 يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا كي أدرشوك سرطة الحمد لله رب العالمين ما در كي دين لكي تفورنا بشوينيك وطبال হাজির করেছেন আপনাদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত করেছেন সেজন্য সকলের জন্যেই মহান রব্বুল আলেমিনের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার চলুন সকলে মিলি বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ গত পর্বে আমরা নারী এবং ইসলাম সম্পর্কে কথা বলেছি আলোচনার বিষয় ছিল ইসলাম নারীকে যে মর্যাদার আসনে বসিয়েছে সেটা এক উদাহরণ দৃষ্টান্ত কারণ ইহুদিদের বিশ্বাস নারীর সৃষ্টি মানবতার কোনো অপকর্মের শাস্তি নাউজবুল্লাহমিনজা আলীকে হিন্দু ধর্ম সহ নানা রকমের ধর্মে যত ধর্ম আছে সমস্ত ধর্মেই নারীকে দবিয়ে রাখার জন্য বঞ্চিত করার জন্যে পুরুষতান্ত্রিক সমাজে নানা রকমের কৌশল অবলম্বন করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ইসলাম আসলো ঘোষণা করলো রসুল ঘোষণা করলেন সাল্লু আলি আসলাম যে নারী এখন আর অবহেলার বিষয় নয় নারী তোমাকে জান্নাত পৌঁছে দেওয়ার এক বড় মাধ্যম নারী যখন তোমার মা হবে তখন তার পায়ের নিচে তোমার জান্নাত নারী যখন তোমার মেয়ে হবে তখন তাকে যদি শিক্ষিত করো আদব দাও দীক্ষা দাও বড়ো করো মানুষ করো সেই সংখ্যা যদি হয় তিন অথবা দুই সেই মেয়ের জাহান্নাম এবং তোমার মাঝখানে বিশাল শক্তিশালী বাধা হয়ে দাঁড়াবে রবুল্লা আলমীরের কাছে কেয়ামতের মাঠে জোরারুভাবে তারা নিবেদন করবেন ও গোয়াল্লাহ তিনি আমাদের বাবা তাকে আপনি জাহান নামে পাঠাতে পারেন না তিনি আমাদেরকে বড় করেছেন মানুষ করেছেন শিখিয়েছেন দীক্ষা দিয়েছেন আল্লাহ তিনি আমাদের বাবা তাকে আমরা জান্নাত নিয়ে যাব। যাব্বুল্লাহ আলমিন তাদের এই দোয়া নিবেদন আবেদন কবুল করবেন বলেই তাদেরকে এই কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এটা রবাহ আলেমিনের এক ব্যবস্থা আল্লাহ রসুল সেই প্রসঙ্গে বলেছেন এটা মানুষের জন্যে এক সুসংবাদ সতর্ক হওয়ার এক মহাবাণী মানুষ সতর্ক হও নিজের মেয়েকে নিজের জন্য লাঞ্ছনা অপদস্থ হওয়ার কোনো বিষয় মনে করবা না। যেমনটি মনে করত মুশ্রিকরা তাদেরকে যখন মেয়ের খবর দেওয়া হতো মেয়ে হয়েছে তখন তাদের লজ্জায় মাথা হ্যাট হয়ে যেত তারা ভাবতো মনে মনে আমি সেই লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে সমাজের কাছে চুপচাপ থাকব নাকি আমার এই মেয়ে কন্যাকে মাটির নিচে পুতে ফেলবো সে নানা রকমের জটিলতায় পড়ে যেত একদিকে সমাজ আর একদিকে পিতৃত্বের যে মায়া মোহাব্বত টান এটা অনুভব করত মানুষ তো বটে হজরত রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে ঘোষণা করলেন যে না এখন আর এই সিস্টেম চলবে না নারীকে সর্বোচ্চ সম্মানে সর্বোচ্চ মর্যাদায় তিনি বসালেন প্রিয় বন্ধুগণ আমাদের আলোচনার বিষয় এটাই ছিল আগের পর্বেও আমরা এই কথাই বলেছি শয়তান চুপ করে বসে নেই সে সব যুগেই সচেষ্ট সক্রিয় কিন্তু একা নয় সে কিছু সাথী জুড়িয়ে নেয় সবকালেই মুসলমানদের বিরুদ্ধে সাথী হিসেবে সে সবচেয়ে বেশি ইহুদিদেরকে পেয়ে যায় পেয়ে যায় মোনাফিকদেরকে পেয়ে যায় নাসারাদেরকে খ্রিস্টানদেরকে সাথে আরো পায় অন্যান্য মুশ্রিকদেরকে মুসলমান নামধারী কিছু মোনাফিককেও পেয়ে যায় কিছু লম্পটকে পেয়ে যায় যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে নিজেদের বাজে আকাঙ্ক্ষা ইচ্ছা চরিতার্থ করার জন্যে নারীদেরকে ঘর থেকে বের করতে চায় তারা ইসলামের বিধানকে চ্যালেঞ্জ করে বিদ্রোপ করে ঘোষণা করে ইসলাম নারীদেরকে বর্বর যোগে নিয়ে যেতে চায় আবার পেছনে ঠেলে দিতে চায় নারী যখন ঘুমটা দেয় তার মাথা ঢেকে রাখে তখন তার সামনে জাতীয়তা নিয়ে আসা হয় তুমি তো বাঙালি তুমি মাথায় কেন ঘুমটা দিবে তুমি তো বাঙালি তোমার মাথা খালি থাকবে খোলা থাকবে কপালে একটা বড় টিপ দিবে এটা তোমার বাঙালিত্বের পরিচয় প্রিয় বন্ধুগণ এটা সমস্ত মানুষের বক্তব্য নয় সমস্ত বাঙালি মুসলমানের বক্তব্য নয় এটা কিছু শয়তানের সহযোগী মানুষের বক্তব্য একজন বাঙালি মুসলমান তার সমস্ত লিবাস ইসলামী হওয়া সত্ত্বেও তিনি বাঙালি থাকতে পারেন বিষয়টা সাংঘর্ষিক কোন কালেই ছিল না কোনো সংস্কৃতিতে কোনো সভ্যতায় ইতিহাস খুঁজে পাওয়া যাবে না যে আমাকে আমার জাতীয়তার জন্য আমার দিন আমার শরীর আর বিধানকে পেছনে ঠেলে দিতে হবে এটা কেমন সংস্কৃতি এটা কেমন সভ্যতা ধর্মকে নিয়েই তো সভ্যতা ধর্ম নিয়েই তো সংস্কৃতি জাতীয়তা সব মিলিই তো বিষয়টা একটার একটার জন্য পরিপূরক সাংঘর্ষিক নয় কখনো এমনটি আগে বলাও হতো না মানুষকে বিভ্রান্ত করার জন্যে মানুষকে পরিচিত করার জন্যে একটা ষড়যন্ত্র কৌশল শয়তান অবলম্বন করেছে তার সহযোগীদের মাধ্যমে আমরা বিভ্রান্ত হব না আল্লাহর দোহাই দিয়ে বলি আমি নিজেকে যেমনিভাবে আমার জাতীয়তার পরিচয় দেব শালীনতার সাথে ভদ্রতার সাথে আমার নিজস্ব সকিয়তা বজায় রেখে নিজের সম্মান মর্যাদা বজায় রেখে নিজের আপন যে ঠিকানা তাকে ভুলে নয় আসল ঠিকানা জান্নাতের ঠিকানা আসল ঠিকানা আমার শরীয়ত আমার দিন তাকে ভুলে নয় ভুলার প্রয়োজনও নাই দুওটাই চালানো যায় দুওটাই পালন করা যায় একজন মানুষ প্রকৃত মুসলমান হলে সে অবাঙ্গালি হয়ে যাবে না এমন কোনো বিধান নাই বাঙালি সংস্কৃতির এই ইসলাম পালন করলে ইসলামের উপর চললে আমাকে তার বিরুদ্ধে যেতে হবে কেন এটা বলা হচ্ছে কেন এটা করা হচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য পেছনে ঠেলে নেওয়ার জন্যে আবার শিরিকের পথে মুসলমানকে নিয়ে যাওয়ার জন্যে মুসলমান কখনো এটা বরদাস্ত করবে না মুসলমান কখনো এটা গ্রহণ করবে না ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের এই দাওয়াত নিয়েই তো আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুগণ বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আজকে যারা নারী স্বাধীনতার কথা বলছে আজকে যারা নারীর মর্যাদার কথা বলছে সেই আটই মার্চ উনিশশো চুয়াত্তর সনে জাতিসংঘের পক্ষ থেকে যখন নারী মুক্তির নারীর স্বাধীনতা বিষয়টা পরিষ্কার করা হলো আটই মার্চকে ঘোষণা করা হলো নারী দিবস হিসেবে কতদিন আগের কথা এতদিন পর বিবেকে এই জিনিসটা আসলো তাকে মুক্ত করতে হবে তাকে স্বাধীন করতে হবে তাকে তার মর্যাদার আসনে বসাতে হবে এতদিন পর আমাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই আমরা জানি তারও বহু বহুগুণ বহুদিন আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তার প্রিয় সাহাবিদেরকে বারবার সতর্ক করেছেন তোমার ঘরের যে বউ তোমার ঘরের যে তার সম্পর্কে তুমি সতর্ক থেক খবরদার তাকে কখনোই মারবে না খবরদার কখনো যদি আদব দিতে হয় ওর আনে যে বিষয়টা এসছে কখনো যদি হালকা মার দিতে হয় রসুল বারবার তাগাদা দিয়েছেন গাই রবার খবরদার সেটা যেন ব্যথাওয়ালা না হয় তার দ্বারা যেন সে কষ্ট না পায় এটা শুধুই মাত্র তাকে সতর্ক করার জন্যে রসুল বলেছেন খিয়া রুকুম খিয়া রুকুম লি আহ লিহি খিয়া রুকুম লি আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম সেই তো যে তার পরিবারের কাছে উত্তম আমি আমার বিবিদের ব্যাপারে বলি আমি তোমাদের মধ্যে সর্বোত্তম আমার বিবিধের সাথে আমি সে আচরণ করি তাকে সেই মর্যাদা আমি দেই রসুল এভাবেই বারবার সাহাবায়ক রামকে সতর্ক করেছেন নারী মুক্তির প্রসঙ্গ রসুল বলেছেন সর্বপ্রথম নারীর অধিকারের কথা রসুল বলেছেন সর্বপ্রথম নারীকে সম্মানজনক আসনে বসানোর কথা মর্যাদার আসনে বসানোর কথা ইসলাম বলেছে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ধন্য আমি আমরা ধন্য মুসলমান এমন এক নবী পেয়েছি এমন এক শরীয়ত পেয়েছি যে শরীয়ত আমাকে প্রকৃত শিক্ষা দিয়েছে যে শরীয়ত আমাকে প্রত্যেকের অধিকার আদায়ের ক্ষেত্রে সতর্ক করেছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে প্রিয় বন্ধুগণ আমরা ভুল বুঝবো না এই বক্তব্যকে কোনোভাবে ভুল ব্যাখ্যা নিজের মধ্যে আমি নিজে নিজে দিব না বিকৃতি করব না এটাই আমাদের আশা আপনাদের কাছে ভুল বুঝার কোনো সুযোগ নাই ইসলাম মুসলমান আলিম ওলামা দিন শরীয়তের ধারক বাহক যারা তারা নারীদের শত্রু নয় তাদেরও মা আছে তার নারীদের শত্রু নয় তাদেরও স্ত্রী আছে সন্তান আছে কন্যা আছে তারাও চায় ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে প্রকৃত মর্যাদা তাকে ফিরিয়ে দেওয়া হোক তার মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে এটা আমরা বরদাস্ত করতে পারছি না আশা করি আমাদের সাথে আপনারাও থাকবেন একমত হয়ে ইনশা আল্লাহ তহ এ বিষয়ে আমরা বিরতির পর আরও কথা বলব ইনশা আল্লাহ ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুমতুল্লাহআলা ওবার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 আব্দুর রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে Why worship none but Allah? Is Islam essential to approve existing evils from the world? What it's all about, why we're here, and so much more. To get answers to your queries, dekhoon Islamer Dolpo Bolo. Boroborthi Amishthan, Peace TV Banglai. Muta'abribun. আসসালাম আলাইকুম ওরকর্শক শ্রোতা বিরতির আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম একই বিষয়ে সামনে সমান অধিকারের নামে আজকে এক হয়েছে। এক আওয়াজ ওঠানো হয়েছে অথচ বলছে ও মানুষ আল্লাহকে ভয় করে যিনি তোমাদেরকে সকলকে একজন থেকে সৃষ্টি করেছেন একজনের মাধ্যমে সবাইকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন ওখাল মিনহাউজাহা তার থেকে বিবি তৈরি করেছেন নারী তৈরি করেছেন বাস আর কোনো পার্থক্য নাই তোমাদের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা জিম্মদারি আছে দায়িত্ব আছে একজন জনে মনে না করে আমাকে ঠকানো হয়েছে তাকে জিতানো হয়েছে এমনটি যেন মনে না হয় দুই শ্রেণী করে দিয়েছেন রব্বুল্লা আলমিন এক এক শ্রেণীকে এক এক রকম করে তৈরি করেছেন শারীরিকভাবে এক এক রকম করে তৈরি করেছেন মানসিকভাবে মানসিকতা এক রকম মিজাজ এক এক রকম রুচি এক এক রকম সামর্থ্য সাধ্য শক্তি সব কিছু এক জনের এক এক রকম নারীর সাথে পুরুষের কোনো দিক থেকেই কোনো মিল নেই একটা জায়গায় মিল তারা সকলই মানুষ এই জায়গায় আল্লাহ বলছেন কোনো পার্থক্য নাই আমার কাছে বরং মান আমিলা মানে আমি অর্বুল আলমিন অধিকারের কোন জায়গায় নি আমাদেরকে রেখেছেন একটু লক্ষ্য করুন সমান অধিকার কাকে বলে সমান অধিকার এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা চমৎকার শয়তানের সাজানো গোছানো বক্তব্য পৃথিবীতে যদি সমান অধিকার বাস্তবায়ন হয় বিশৃঙ্খলার চরম অবস্থায় পৌঁছে যাবে রাজা এবং প্রজা যদি বলে আমাকে সমান অধিকার দিতে হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে অফিসের বস এবং তার স্টাফ যদি বলে সমান অধিকার দিতে হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে বিমানের যে ভাড়া সেটা যদি রিকশাওয়ালা চায় আমাকে একই ভাড়া দিতে হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে সমান মর্যাদার কথা মানুষ হিসাবে সেটা বলে ইসলাম বলেছে ন্যায্য অধিকার সমান অধিকার এটা একটা বিভ্রান্তিমূলক কথা সমান অধিকার কিসের সবাইকে রব্বুল আলামিন সমান বানাননি এই জগৎ সংসারকে পরিচালনা করার জন্য রব্বুলা আলামিন এক একজনকে এক এক রকম যোগ্যতা দিয়ে তৈরি করেছেন কাউকে রাজা বানানোর বাদশাহ প্রেসিডেন্ট বানানোর মতো যোগ্যতা দিয়ে তৈরি করেছেন হওয়ার মতো যোগ্যতা দিয়েছেন আবার কাউকে সে যোগ্যতা দেননি রব্বুলা আলামিন তাকে তিনি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন এটা সমাজ সংসারকে এই গোটা পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্যে রবুল্লা আলমিনের একটা চমৎকার পদ্ধতি পন্থা আজকে যদি সবাই শিক্ষিত হতো আজকে যদি সবাই প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখতো তাহলে আমার বাথরুম কে পরিষ্কার করত। আমার ঘরের কাজটা কে করতো আমার জামা কে শিলাত আমার রান্না কে করতো প্রিয় বন্ধুরা বোঝার জন্যে আমার মনে হয় আর বেশি কিছু আর বলার দরকার নাই ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার যার যার অধিকার সে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু অধিকার বুঝিয়ে দাও সমান নয় সেটা পুরুষের যতটুকু অধিকার ইসলাম মনে করেছে তাকে ততটুকু অধিকার তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে নারীর যতটুকু দরকার রব্বুল আলামিন মনে করেছেন ততটুকু অধিকার তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সমান করার কোনো প্রশ্নই আসে না সকলের দায়িত্ব সমান নয় কাজেই তার প্রাপ্য সমান কি করে হবে একজনের খরচের লিস্ট ধরিয়ে দিলাম তার কাছে বাজারের লিস্ট যে দশ হাজার টাকার বাজার করতে হবে তাকে আমি দশ হাজার টাকা দিলাম আরেকজনকে পাশের মানুষটাকে বললাম তুমি শুধু তার সাথে যাবা তোমার বাজার করতে হবে না তাকে যদি আমি পাঁচ হাজার টাকা দেই অথবা নাই দেই তার কিচ্ছু বলার নাই সে যদি বলে তাকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমাকে কেন পাঁচ হাজার টাকা দেওয়া হলো এটা একটা বিভ্রান্তিমূলক কথা এটা একটা ষড়যন্ত্রের কথা আপোষের মধ্যে লড়াই লাগানোর কথা তারা দুজন এখন লেগে যাবে সে তার বিরুদ্ধে চলে যাবে কিন্তু ব্যাপারটা তো খুব সহজ বিষয় তুমি টাকা দিয়ে কী করবে তোমার খরচের কোনো দায়িত্ব নাই জিম্মাদারি নাই তোমাকে বাজারে শুধু তার সাথে যাওয়ার জন্য বলা হয়েছে তার সহকর্মী হওয়ার জন্য বলা হয়েছে সহযাত্রী হওয়ার জন্য বলা হয়েছে জীবন সঙ্গিনী হওয়ার জন্য বলা হয়েছে সব কিছু সেই সামলাবে তুমি শুধু সাথে থাকবে তার সহযোগী হিসেবে। তুমি খরচ দিয়ে কী করবে টাকা দিয়ে কী করবে একজন বিবেকবান মানুষ তো এই উত্তরই দিবে কিন্তু একজন বিভ্রান্ত শয়তান দ্বারা আক্রান্ত মানুষই বলতে পারে সে যখন দশ হাজার টাকা পেয়েছে তাকেও দশ হাজার টাকা দিতে হবে সমান অধিকার আশা করি ব্যাপারটা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয় সমান অধিকার বলতে কোনো কথা নাই সমান অধিকার এটা একটা বিভ্রান্তিমূলক কথা প্রত্যেককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে ও মেয়েরা ও মা ও বোন তুমি যদি ওই অবস্থায় সন্তান জন্ম দেওয়ার অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে ওরব্বুল আলমিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন সুবাহান্লাহ তুমি ভাবছ ঘরের মধ্যে তুমি কাজ করছো রান্না করছ আর স্বামী বাহিরে বাহিরে ঘুরছে জামাতে নামাজ পড়ছে বিভিন্ন দিনই কাজ করছে তুমি বঞ্চিত হচ্ছ ভাবছো এটা আল্লাহ রসুল বলেছেন তোমার প্রত্যেকটা কাজ তুমি চামচ ধুচ্ছ যদি তোমার উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি করা স্বামীকে খুশি করা রবাহ আলম ওই চামচ ধোয়ার মধ্যে তোমাকে স্বভাব দিয়ে দিবেন ওই রান্না করার হাড়ি পাতিল ধোয়ার মধ্যে স্বভাব দিয়ে দিবেন রান্না করার মধ্যে স্বভাব দিয়ে দিবেন নিজের সন্তানকে দুধ পান করাচ্ছ মাতৃত্বের পরিচয় দিচ্ছ কিন্তু এটা বিফলে যাবে না দুধের প্রত্যেকটা ফোটার পরিবর্তে রব্বুলা আলমিন তোমার আমল নামায় স্বভাব লিখিয়ে দিবেন কোন দিক থেকে তোমাকে রব্বুল আলমিন ঠকাচ্ছেন না দুনিয়ায় না খেরাতে দুনিয়ায়ও তোমাকে রানী বানিয়েছেন যে তুমি আরামে ঘরে থাকবা তোমার কোনো টেনশন নাই কামাই করার কোনো ফিকির নাই রোজগারের কোনো ফিকির নাই কেউ বন্ধুগণ ভুল বুঝার কোনো কারণ নাই ইসলাম নারীদেরকে পশ্চাতে ঠেলে দিচ্ছে না বরং তাকে রানীর আসনে আবার ফিরিয়ে আনতে চাচ্ছে রানীর আসনে বসাতে চাচ্ছে যেটা তার আসল জায়গা তাকে মর্যাদার আসনে বসাতে চাচ্ছে যেটা তার আসল জায়গা এখানে অন্যদের সাথে ইসলামের পার্থক্যরা এখানেই তারা চাচ্ছে নারীকে শ্রমিক বানাতে তারা চাচ্ছে নারীকে বাহিরে বের করতে বাহিরে বের করার পর অবস্থাটা কী দাঁড়ায় কী দাঁড়ায় আজকে সমাজের অবস্থা বললে হয়তো অনেকেই কষ্ট পাবেন অনেক আপত্তিকর মন্তব্য আসবে অনেকেই সমালোচনা করবেন করতে পারেন প্রকৃত অবস্থাটা নিজের বিবেককে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবো যে হায় আজকে আমার বোন চাকরির জন্য বের হয়েছে সে ওখানে না যদি আজকে তার দায়িত্ব আমি ভাই যদি গ্রহণ করতাম এই কষ্ট করতে হতো না ইসলাম বলেছিল তুমি ভাই তুমি তুমি গ্রহণ করো তার দায়িত্ব তার সমস্ত খরস টরসের দায়িত্ব তুমি বহন করো স্বামী স্ত্রীকে বাহিরে বের করছে চাকরির জন্যে এটা তো দায়িত্ব ছিল তুমি কেন তোমার কষ্ট তার সমস্ত কিছুর জিম্মাদার তুমি এমন কি ফোকা কেরাম বলেছেন তার পকেট খরচ পর্যন্ত তাকে দিয়ে দেওয়া উচিত সমস্ত কাপড় টোপড় খাবার দাবার থাকার ব্যবস্থা সব কিছুর পরেও সে যাতে নিজের ইচ্ছে মতো কিছু খরচ করতে পারে এজন্যেও তাকে এক্সট্রা কিছু পয়সা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এত কিছুর পরেও কি বলা হবে যে ইসলাম নারীকে পিছনে ঠেলে দিচ্ছে ইসলাম নারীকে দমিয়ে রাখছে দাবিয়ে রাখছে এত কিছুর করার পরেও এটা বলা হবে এটা অমূলক কথা অবান্তর কথা এটা ইসলামের উপর একটা অপবাদ ইসলামের দুশ্মনদের করা অপবাদ এটা প্রিয় বন্ধুগণ মুসলমানরা যেন এই সরযন্ত্রের সাথে নিজেদেরকে না মিশিয়ে ফেলে এই আবেদন আমাদের এটা ইবলিসি শয়তানি ইবলিসের কূটকৌশল এটা সে সঙ্গী কিছু মানুষকে নিয়ে নিয়েছে তারা ইবলিসের সুরে সুর মিলিয়েছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কথা বলছে এটা এই জন্যই করেছে কারণ তারা জানে ইসলাম হচ্ছে তাদের প্রধান প্রতিপক্ষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলী হাসলাম হচ্ছেন ইবলিসের প্রধান প্রতিপক্ষ উম্মতের দিক থেকে ওম্মতে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম হচ্ছেন ইবলিসের প্রধান প্রতিপক্ষ তাদের এই প্রতিপক্ষকে দমাতে হলে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই প্রতিপক্ষকে দমাতে হলে ইসলামের অপব্যাখ্যা মানুষের সামনে দিতে হবে ইসলামকে মানুষের সামনে এক আতঙ্কের ধর্ম হিসাবে প্রকাশ করতে হবে এক পশ্চাত্পদ ধর্ম হিসাবে মানুষের কাছে প্রকাশ করতে হবে এক নিম্ন ধর্ম হিসাবে মানুষের কাছে প্রকাশ করতে পারলেই তারা সফল তাদের সফলতা আরও বেশি মোটা তাজা হয়ে প্রকাশ পাবে যখন ওই সহজ সরল বিভ্রান্ত মুসলমানরা তাদের কথাকে বিশ্বাস করে নিজেদের মেয়েদেরকে প্রকৃত তাদের যে মর্যাদা সেটা না দিয়ে তাদের দেখানো মর্যাদা তাদের শেখানো মর্যাদা তাদের মুখের বুলি এগুলো শুনে শুনে তাদের মতো করে নিজেদের মেয়েদেরকে সাজায় তাদের মতো করে নিজেদের মেয়েদেরকে বাহিরে বের করে তাদের মন মতো নিজেদের মেয়েদেরকে পরিচালনা করার সুযোগ দেয় পরিচালিত করে মেয়েরা নিজের ইচ্ছে মতো চলে প্রিয় বন্ধুগণ একজন মুসলমান হিসাবে এটা আমি করতে পারি না আপনি করতে পারেন না আমার টার্গেট তো থাকবে আমার নবী কি বলেছেন আমার টার্গেট থাকবে আমার আল্লাহ হাসুবাহানহ তালা কি বলেছেন তিনি তো বলেছেন তোমাদেরকে আমি দুই ভাগে ভাগ করেছি দুজনের দুই রকম জিম্মাদারি দায়িত্ব আমি দিয়েছি ওই দুই জিম্মাদারি আদায় করার জন্যে একজন বাহিরে থাকবে একজন ভেতরে থাকবে দুইজন যদি বাহিরে চলে যায় তাহলে মুসলিম সাধারণ মানুষের পারিবারিক যে সম্পর্ক সৌহার্দ্যের সম্পর্ক ওই ফ্যামিলি সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজকে ছোট ছোটো সন্তান তাদেরকে স্কুলে পাঠাচ্ছি বাবা কামাই করতে চলে যাচ্ছেন অফিসে চলে যাচ্ছেন মা চলে যাচ্ছেন অফিসে ঘরের মধ্যে তালা দিয়ে যাচ্ছি স্কুল থেকে সন্তান যখন ফিরে ওই ঘরের ভেতরে কাজের বুয়া আছে সে দরজা খুলে সে যখন দরজা খুলে ভেতর থেকে ওই বাচ্চাটা স্কুল থেকে এসে না তার বাবার মুখ দেখছেন না মায়ের মুখ দেখছেন মায়ের মমতা কি তার দরকার নেই মায়ের আদর কি তার দরকার নেই অথচ ওই বাচ্চার জন্য ঘরের মধ্যে মা ছিল এক পবিত্র জায়গা যেখানে সে এসে মায়ের মুখের দিকে তাকাত রহমতের দৃষ্টিতে তাকাতো ভালোবাসার দৃষ্টিতে তাকাতো আর আল্লাহ সুবাহান তালা তার আমল নামায় সবাব লিখে দিত অথচ কোনোটাই হচ্ছে না প্রিয় বন্ধুগণ এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিকে আনায়ত করেন ভুল বুঝার কোনো কারণ নাই শয়তানের পররচনায় পরাজিত হওয়ার ধোকায় পড়ার কোনো কারণ নাই ইসলামকে বুঝুন জানুন প্রকৃত নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে মূল্যায়ন করুন আল্লাহ করেন পরবর্তী পর্বে এরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে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 আপনার করতে পারে উ রোড বার্মিংহাম এক পাঁচ এক নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক आई बैन जि चार नीन शून्य शून्य आठ तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टा पाठ मेल कर তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্দুবিন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 क्यों इसलम पथ के निर्वाचन न कर निर्देश दिए जर पथे चला जाए ना प्रति रविवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेशे इंगल्